على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مذل له ومن يذل فلا حادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له في النار আব্দ রসুল من الشيطان ব খহ হদী الذي শরসাতকুল্ল فيه القرآن বকুল্লাতিন দলালিন ফিনারিমান من ক্রন হাবহদাউলফুরকান সমস্ত প্রশংসা সমস্ত তারিফ শীহানুবহানুবহান উত আমাদেরকে সাপ্তাহিক ইদের দিনে করে মিলিত হওয়ার তভিগদান করলেন শাহী মু আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম মানবতার মুক্তির দোষ সর্বশেষ নবী নবী মাহমদ সাল্লাই সাল্লামের ওপর রহমত এবং করুণাবরশিত হোক সাহবায় মুস্তাহিদিন পর্যন্ত যারা দিনে হকের ওপর প্রতিষ্ঠা থাকবে তাদের সম্মানিত উপস্থিতি আমরা আজকে ফয়লা রোজা রাখছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান আমাদের সুযোগ দিছ আমরা সিয়াম্রত অবস্থায় তার প্রথম জুম্মবারে একত্রিত হয়েছি এবং আল্লাহ আমরা আল্লাহ সুবাহানি যে আল্লাহ সুবাহানের জন্য বাকি সিয়ামগুলা আমরা সোমগুলারে সঠিকভাবে সুস্থভাবে রাখার তফিক দান্লাহ সম্মানিত উপস্থিতি আরবি মাসগুলার মাঝে রমজান মাসর রমাদান মাসর গুরুত্ব কিসের জন্য সে আল্লা সুহান এই সেই মাস যে মাসকাজ করা হয়েছে এটাই লোক কোরআনের কোরআনের কারণে এই মাসের মর্যাদা আল্লাহান শাহরু রান্লা কোরআন এই সেই মাস রমাদান এই যে মাসকর আনাজিল করা হয়েছে নাস মানুষের হেদায়তল লাগিয়া মানুষের হেদায়তল লাগিয়া সুস্পষ্ট নির্দেশনা সহ এবং সত্যমিত্যার পার্থক্যকালীন কামান শাহিদ আমিন কুম শাহরফ আলী আসম যে এই মাস পাইবো যেন সে সিয়াম পালন করে সোম পালন করে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান তৌফিক দিয়েছেন আমরা সিয়াম পালন করি আর এই সিয়াম বা সোম এটা কিতা শুধু কিতা আমাদের উপরে ফরজ করা হয়েছে আল্লা সুবহান সিয়াম কামা কতি বা আল্লা কাবলি কুম্লা আল্লাহ এই যে সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের ওপরে ফরস করা হয়েছিল যে আগর প্রজন্ম আগে যারা গেছেন গুজরিয়া প্রত্যেক নবীর সময় শিয়াম আসিল সোম আসিল কিন্তু এটা হয়তো এটার ধরন আসিল ভিন্ন কিন্তু প্রত্যেক নবীর উন্মত লাগিয়া সোম আসিল শিয়াম পালনের কথা আসিল কিসের জন্য লাল্লাকুম তাত থাকুম যাতে তুমি দেন বয় করতে আল্লাহ ভীতি তোমাদের দেখা যায় তাকা অর্থ লগিয়া গিয়া যে আল্লাহর ভয়ে আল্লাহরে ডরাইয়া অন্যায় অশ্লীল খাজ থেকে আল্লাহ যে যেসব খাজা থাকিয়া খাজের কারণে তাই রাগ করেন গুছা হন রাগান্বিত হন আল্লাহ নিষিদ্ধ বিষয় থাকি বাঁচিয়া তাকা এই বাঁশিয়া তাকার যে ট্রেনিং এই ট্রেনিংটা হইল গিয়া রমাদান মাস হাল যাতে আমরা তাকেও অর্জন করতাম পারি আল্লাহর ভীতি আমাদের মাঝে আয় সম্মানিত উপস্থিতি আজকে সিয়ামর ফজিলত লইয়া আমরা আলোচনা করতাম না আজকে সংক্ষিপ্তভাবে শিয়ামর রোজার যেটার আমরা রোজা হই রোজার মাসাইল সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাল্লাহ আমরা জানি যে সিয়ামর একটা গুরুত্বপূর্ণ বিষয় লাগিয়া নিয়ত হরা প্রত্যেকটা লাগিয়া নিয়ত হরাইলগিয়া ফরজ আর নিয়তের ব্যবহারে সহিউল বখারির প্রথম জেহাদি চাইছে ইনাম আল আহমিনিয়ত প্রত্যেকটা কাজ তার নিয়ত সংকল্পর উপরে নির্ভরশীল এই সিয়ামর নিয়ত করার লগে ফরজ কিন্তু আমরার দেশ নিয়তর নামে নয়তান আসমা গাদামিন শাহরিকা যেটা ফলা হয় এটার কোনো বৃত্তি ইসলামর মাঝে নাই এক নম্বর দুই নম্বরের লোকিয়া যে এই যে নিয়ত এই নিয়তের অনুবাদ যদি আপনি কোনো জায়গা গিয়া দেখেন অনুবাদের লেখা আছে যে আমি আগামীকালকুর লাগে নিয়ত খরিয়ার আমি রোজা রাখতাম আজকে খাইয়ার আজকে আরবিরা মাস শুরু হয় মাগরিবর ফরে তাকিয়া আর ইংলিশ মাস শুরু হয় রাত ফরে তাকিয়া আপনি রাত বারোটার বাদে খাইরা খাইয়া খা আমি আগামীকালকুর লাগে রোজা রাখতাম আপনি ফরে খাইরা নিশ্চয়ই রাত সময় খাইরা এটা তো আরবি মাসও আরবি দিনও শুরু হয়ে গেছে ইংলিশ দিনও শুরু হয়ে গেছে তারপরে আপনি হইরা অদিন খাইরা হৈরা আগামীকালক লাগে রোজা রাখিয়া যে একটা জিনিস মানুষ কন্যা যে এই ভুল জিনিস জোড়াতালি ঠিক থাকে না তো জিনিস যেটা অর্থ দেখলে বোঝা যায় আপনি যে অর্থ দেখবা যে একটা কিতাব গাধা মর্তি আগামীকালকে আগামীকালক আমি রোজা রাখিয়া অথচ আপনি আজকে খাইরা আজকের লাগে রোজা রাখতার হৈরা মুখ দিয়ে হৈরা আগামীকালক লাগিয়া এটার কোনো বৃত্তি ইসলামের নাই এইটা হইল গিয়া সামাজিক ইসলামের মাঝে এটা আছে আমার দেশও আছে কিছু ইসলাম আছে কিছু জিনিস আছে রসম রাজ আছে দখল আসলে দলিলে না আমরা জায়গা সম্পত্তি কিছু লইতে গেলে দলিল লাগে মটরসাইকেল লইতেলে দলিল লাগে গাড়ি লাগিয়ে লইতে দলিল লাগে জায়গা লইতে হলে দলিল লাগে আপনি কিছু জিনিস কিনতে হইলে একটা গরু লইতে হইলে একটা সিট লাগে এখন সেউ যদি তার নিজে আপনার রাস্তাকে রাস্তা রসি নিয়া খয় যে গরুর আমি মালিক হইতেও পারে কারণ তার একটু শক্তি যদি থাকে তার ক্ষমতা থাকে তারলে সেইটা দাবি করতে পারে তা আমরার যেটা আছে ইস্তামর নামে অধিকাংশ এলাকিয়া দখলে চলেন জোরফরে চলে। আর আমরা দেখিয়া খুঁ আর যে অত মানসে খর্রা অত চিন্তা থেকে কিতামন নানি। যে এরা কিতাবুল খর্রানি এটা সব এলি দখলের উপরে চলে এখন আমরার যে আমরা আপনার ও আন্দোলনে সেরি করি লাগে খোঁজার ও মুভমেন্টটা সেরি করবা লাগে খার যে আপনি দখল ছাড়িয়া দলিল আপনার আমরা আহ্বান জানাই যে আমরা দলিলর কাজে আই আমরা কোরআন কাজার যাই আমরা হাদিসের কাজাত যাই কোরআন হাদিসভাবে সাহাবাই কেরাম হলে বুঝছেন ওইভাবে বুঝার চেষ্টা করি কারণ তারা গিয়া বেস্ট অব দা বেস্ট যারা আসলাম সব থেকে সব থেকে শীর্ষস্থানীয় মুসলিম যারা আসত তারা গিয়া সবথেকে উত্তম আল্লাহ রসোলা সেই উত্তম যুগের মানুষগুলা যেইভাবে ইসলাম রে বুঝছেন যেভাবে কোরআন রে বুঝছেন যেইভাবে হাদিস রে বুঝছেন সেইভাবে আমরা কোরআন হাদিস বুঝার লাগে আপনি আহ্বান জানাই আমরা আপনাদের কইতাম সেই আর সামাজিক ইসলাম সামাজিক দখলদারীর ইসলামটা কি আপনার দলিলর ইসলামের কাছে অর্থ দেখলেবিয়া বিরত থাকা আমরা হই রোজা রোজা অর্থলি উপবাস থাকা একজন হিন্দু ব্যক্তি রোজা রাখতে পারে একজন খ্রিস্টান ব্যক্তি রোজা রাখতে পারে একজন মুসলিম ব্যক্তি শ্যাম রাখে এ সোজা রাখে না শ্যাম অর্থ হইল কি বিরত থাকা যাবতীয় অন্যায় অশিল কাজ থাকি বিরত থাকার নামই লোকিয়া শিয়াম আপনি মিশামাত আপনি পর নারী থাকি আপনার দৃষ্টিরে হেফাজত কর্তা আপনি নারী হইলে পরপুরুষ থাকি আপনার দৃষ্টিতে হেফাজত রাখতা। আপনার আত্রে হেফাজত রাখতা অন্যায় অশিল কাজ তাকিয়া আপনার জবানরে গিফত থাকিয়া পরচর্চা ই হেফাজত রাখতা আপনার ফেটরে জেলা হেফাজত করেন আপনার আত্রে ফাওরে সব কিছু আপনি এইভাবে বিরত রাখতা তার নাম লোক শিয়াম আর রোজা অর্থে উপবাস করা খালি আপনি খানি ত্যাগি বাঁচিয়া থাকলা আপনি খানি ত্যাগি বাসিয়া তা আর বাকি সবটা করেন এর তৈরি আপনি সিনেমা দেখলা আপনি এই কিনা আপনার ইন্টারনেটও টিভাইলা তারপরে আপনার এই আপনার স্যাটেলাইট ডিসেন্টিনা দেখলাম আপনি পত্রিকা লইয়া বিজি আপনি গল্প নাটক উপন্যাস লইয়া বেজি আপনি গুমাইয়া আধা দিন কাভার দিলেন এটা সবই লোক আপনার রোজা হইলো আপনার উপবাস হইলো শিয়া মর্তলক বিরত থাকা এত আমরা শিয়াম পালন করবার লাগে আল্লাহ সুহান আউতালা আমরা আমারা শিয়াম ফরজ করছেন আমরা যাতে তাকুয়া অর্জন করতাম পারি আমরা যেন জানিয়া বুঝিয়া এবং সচেতনভাবে শিয়াম পালন করি অসচেতনভাবে গুমন্ত অবস্থায় মমুষ্য অবস্থায় যেন আমরা শ্যাম পালন না করি কারণ এই সেই মাস যে যেই মাসও আমরা আল্লাহর নিকটবর্তী হইতাম আল্লাহর ক্লোজার হইতাম আমরা জাহান্নাম থেকে নিজের হেফাজত করতাম এবং জান্নাতর জান্নাতল যাওয়ার লাগে আমরা চেষ্টা করতাম প্রতিযোগিতা করতাম বালাখাজ আল্লা সুবাহানতালা আমরা তৌফিক দান খরকা সম্মানিত উপস্থিতি তারপরে সিয়ামর ফজিলত সম্পর্কে আপনারা জানেন যে রসুদাল্লা আল ইসালনারা অনেক আলো খুদবার মাঝে শুনছেন যে রসুদি ইসলাম কৈছেন যে সয়াব এবং নেকির আশায় যে ইমান এবং সয়াবর আশায় নেকির আশায় সিয়াম পালন করলে খরলে আল্লাহ সুহানাউতালা গফির আল্লাহমা তাকাদ্দামা ইনজামি তার ফিছন্ সবগুণ আল্লাহ সুহানাউতালা মাফরে এটা এইটাই সিয়ামর ফজিলত যে আল্লাহ সুহানাউতাল আমরারা সেইভাবে শিয়াম পালন করবার তৌফিক দান হরক্ষা যেটা যে আল্লা সুবহানাউতাল কবুলযোগ্য এর হয় সেটা আমরারা তৌফিক দান সুরক্ষা সম্মানিত উপস্থিতি তারপরে আমরা যে বিষয় লইয়া আপনাদের সামনে শেয়ার কর্ম সেটাই লোগিয়া সাহারি রসদ সাল্লা আলিয়াল্লামে কইশন যে সাহারির মাঝে বারাকা আছে বরকত আছে সাহারি লাগিয়া দেরিতে খাইতা লেটরে খাইতা ইফতার যেমন তাড়াতাড়ি করা লাগে সাহারি লগিয়া দেরিতে খাওয়া দেরিতে খাইলে সাহারির মাঝে গিতা আছে বারাকা আছে এবং রসুদ সাল্লাহ আলি সালামে শাহি মুসলিমের হাদিসের মাঝে কইসেন আহলে কিতাব ইহুদি খ্রিস্টানগিয়া এবং আমরার মাঝে খাওয়া তারা কিতা করে তারা সাহারি খায় না আর আমরা সাহারি খাই অনেক মানুষ আসেনি এসার ফরে বা রাত্রে সময় আর সাহারিটা খাইলো না এটাইলিয়া আহলে কিতাবলি ইহুদি খ্রিস্টানদের খাইসল এটা তারার অভ্যাস আমরার রসদ্লা সাল্লাম কেন আমরা মুসলমান রব্বাস আমরা কিনা করি রাত্রে উঠিয়া সাহারি খাই তারপরে সাহরি দেরিতে খাওয়া এটাই রসুদি সাল্লামর সুন্না এবং রসুদ সাল্লাহিসাল্লাম কইসেন যদি তার পাত্রত যেটাত খানির খাওয়ার যে পাত্র এটার মাঝে খানি টাকা যদি আজান যায় মানে সুবে আিকর হয়ে যায় তাহলে সে যেন তার প্রয়োজন পূর্ণা করে পাত্রের মাঝে যদি খানি নওয়ার অবস্থায় আপনার আজান হয়ে যায় তাহলে আপনি যে খানি লেন এই খানি আপনি খাইতে পারবা এটা সুযোগ রসদ ইসলামে দিয়েছেন আলহামদুল্লাহ এটা ইসলামর সহজতা এটা ইসলামর সহজতা তারপরে সাহরি রোজাদার অবস্থা যদি কোনো মানুষের দুপুরে বুলে খাইলায় বুলে যদি খাইলায় ফেট ভরিয়া খাইছে তারপরে মনে যে রোজা আসিল রসদাল্লালামে হয়েছেন সে এটা আল্লাহ খাওয়া হয়েছেন এটা তার আল্লাহ খাওয়া হয়েছেন আল্লাহ পান করাইছেন শিয়াম বাং তো ভুলে খাইলে যদি সে জাসিয়াবুজিয়া খায় তাহলে তার কীটা খর থইব এর দায় খাজা খর থইব কিন্তু যদি ভুলে খাইলায় তাহলে তার শিয়ামবঙ্গই তো নাই তারপরে আমরা যে বিষয়টালগে যে ইফতার প্রস্তুত লাগছেন দিন দিন পর্যন্ত বিজয় হব যত মানুষ তাড়াতাড়ি ইফতার করব সহিুল বুখারির হাদিস দিন ইসলাম ততদিন পর্যন্ত মানুষের হাজার বিজয়ী থাকব মানুষের তাড়াতাড়ি ইফতার করব আপনার হাত মনে হইতে পারে তাড়াতাড়ি ইফতার ইসলাম ইসলামের বিষয় লোক ইসলামের প্রত্যেকটা প্রত্যেকটা বিষয় লোক গুরুত্বপূর্ণ আপনি যদি প্রত্যেকটা বিষয়রে ইসলামে যেভাবে গুরুত্ব দিয়া হয়েছে এইভাবে যদি কারণ তাহলে আপনার জীবন কল্যাণ করব যে আপনি যখন ইফতার ও তাড়াতাড়ি করবার যে দিন ততদিন পর্যন্ত বুহারী মুসলিমের হাদিস যে তাড়াতাড়ি ইফতার করবার লাগে হয়েছেন রসুদাল্লা সাল্লামর যুগ এক ব্যক্তি গাছর উফরে আর রসদিম সাহাবারার নিচে উফরে তা কে কইসেন তাইনি এখনও দেখা আল্লাহ রসল্লি নিচে তাকে গ্রেফতার করা কেউ যে তাড়াতাড়ি করা মানে তা তাড়াতাড়ি করার অর্থলি যে আপনি তাড়াতাড়ি বাড়াও মানে ঠিক টাইমর ঠিক একটু আগে বাড়নি একটু তাড়াহুড়া করে বাননি আপনি নয়টার সময় নয়টার বাসবারেও আপনার প্রিপারেশন যে আমি বাড়িয়েছিলাম ও কাজটা ও সময় করতাম তাড়াতাড়ি তাড়াতাড়ি ছাড়া হইলে বলো সেতার কিতা যে ও নয়টা বাজিরে খরমোয়ের ইফতার তো ফার্স্ট মিনিট ফোরে করলে অসুবিধা নাই বাংলাদেশও হয়েছে কিতা যে রসুদি হইরা দিন ততদিন বিজয়ী থাকবো তাড়াতাড়ি ইফতার করবার আমরার ইসলামি কইরা বা আমরার যে আমরার কিতা করি যে আমরা সতর্কতার লাগে আরও তিন মিনিট সময় বাড়াইয়া দিলাম সূর্যাস্তের সময়ের সাথে সতর্কতার লাগে আমরা আরও কিতা করলাম মিনিট সময় বাড়াইয়া দিলাম তাহলে রসুদি অনুসরণ হয়েছে হইল দিন বিজয়ী হইল না দিন এইখানে বিজয়ী হয় নাই রসুলের কথা বিজয়ী হইল দিন বিজয়ী হইলো আমরা রসুলের কথার উপরে মাথো পরি করছি বাংলাদেশের ইসলাম আমরা যে ইসলাম পালন করি ইসলামের এমন কোনো ইবাদত নাই যে ইবাদত আমরা বাড়াবাড়ি করছি না প্রত্যেকটা ইবাদত আপনি আমার ফুটবাপুরে যদি প্রশ্ন করেন আমি দেখাই দিই প্রত্যেকটা ইবাদত আমরা আছে আমরা কীতা করছি বুজুর্গানে দিন আমরা ওই লোক বাড়াইয়া করছি আমরা বুজুরগানে দিনের ইসলাম মানে একটু বাড়তি ইসলাম প্রত্যেকটা প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে বাড়তি আছে আপনাদের কয়টা একটা ইনশাল্লাহ আজকেও দেখবা আমরা শিয়ামলোকে জড়িত আছে ইফতারর দোয়া ইফতারের সময় দোয়া খবর হয় একটা কথা আমরা সমাজে প্রচলন আছে ইফতারের আগে দোয়া খবর হয় এটার এইটার যে বৃত্তি যে হাদিসের উপরে এই হাদিসটা গ্রহণযোগ্য হাদিস নয় বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত যে রোজাদার ব্যক্তির সব সময় দোয়া খবর হয় সুহান রোজাদার ব্যক্তির সব সময় দোয়া খবর হয় এতে আপনি যখন সাহে গাইছেন তখন তাকে দোয়া শুরু করবা যখনও মনে হইব যখনই স্মরণ হইব তখনও আপনি দোয়া করবা আপনার নিজের লাগিয়ে দোয়া করবা আত্মীয়স্বজন লগি দোয়া করবা ময় মূর্তি গানের লাগিয়ে দোয়া করবা আপনার ফ্যামিলি বন্ধু বান্ধব সমাজের লাগে দোয়া করবা সব সময় আপনি দোয়া কর্তা যখনই মনে হয় তখনও দোয়া কর্তা শিয়াম সৌম্রত ব্যক্তির সবসময় দোয়া খবর হয় আল্লাহ সুবান তাহলে আমরা সঠিকভাবে শিয়াম পালন করার তফিক দান করুক আমরা যাতে সময় আল্লাহর জিকিরে দোয়ার মাধ্যমে আমরা এই কেতাবতাম পারি মুস্কুল তাকতাম পারি ইফতারের সময় ইফতারর দোয়া হইলিয়া বিসমিল্লা কইয়া খাওয়া ইফতারের আগে আমরা সমাজে একটা দোয়া আছে এটার সহি কোনো বৃত্তি নাই বিসমিল্লা কইয়া খাইবা আলহামদুলিল্লাহ কইয়া শেষ করবা মধ্যখানে একটা বিশুদ্ধ দোয়া আছে আপনি ইচ্ছে করলে এটা ফোরতা খ্রিস্টুল মুসলিম বা অথেন্টিক এই দোয়াগুলা পাইবা আর স্বাভাবিক অবস্থায় আপনি বিসমিল্লা হইয়া খাইবা আলহামদুলিল্লাহ শেষ এটাই লোকিয়া ইফতারর দোয়া তারপরে আমরা সমাজে এবার ইফতার মাহফিল হয় ইফতার মাহফিলার আগে সম্মিলিত দোয়া হয় দোয়া মাহফিল হয় এখন তো ভেদাত খর্ত খর্ত হলে অবস্থা হয়েছে শহীদ দিবস অমুক দিবস বদর দিবস দোয়া দিবস রোজা দিবস কিছুদিন আগে দেখলাম একটা ইসলামিক দলে কিনা করে তারা সরকারের স্কিম তারা এখন তার কর্মী সকলে সবে রোজা রাখি থাকি রসুলের রসুল চলাই সাহাবাইকার বিভা তারা রোজা রাখছো না তাহলে কি তৈলো ইসলাম নামে এইভাবে বেদাতয় আপনারা অনেক সব প্রশ্ন করেন এটা আইলো কিলা আইলো কিলা আইস আপনার সামনে দেখার নাকিলা এখন অমুক শহীদ দিবস বদর দিবস পালন করল না হুদ দিবস পালন করা না টান দিবস পালন করা লাগলো না এখন আমরা পালন করা লাগে তান সুমাইয়া দিবস পালন করল না তাই পালন করলা না যে এই বদরি সাহাবি অনেক যেদিন মারা গেছে এদিন কুর দিবস আমার দেশে ইসলামী দলে না বেস্ট অফ দা বেস্ট যার রাস্তা রসুল্লাহাম যে সর্বোত্তম যুগের যার রাস্তা তারা ইসলাম বুঝছি না আপনি মাতব্বরি করা তারা বুঝছি না আপনি বুঝা বেদাত খুললে কিনা হয় বেদাত খুললে ইসলামের মাতব্বরি করা হয় আল্লাহ এবং আল্লাহ করা হয় ইসলামের নামে নতুন কোনো জিনিস আপনি অনেক সময় কইবা যে গান বাজনা বিরুদ্ধে না গান বাজনা যারা হারাম তারা জানে হারাম ধ দিবস করে এখন শহীদ দিবস করে তারা যদি কেন হ্যাঁ কই না এটা তো বালা খাম বা এটা অসুবিধা কিতা বালা করলে এই বালা করলে রসুলের উপরে মাতব্বরি করা হয় ইসলামের উপরে মাতব্বরি করা হয় সেইভাবে আমরা ভেদাতের ফেক্টরি হয়ে গেছে আমরা মনে সম্মানিত উপস্থিতি রসুল সাল্লাই যেটা যে ইবাব শিকাই ইবাদতার ক্ষেত্রে আল্লাহ সুহানিও না আল্লাহ তোমার রবের শব্দ তারা ইমানদার নাই যারা কী করছে রসুল সাল্লা আলাইস্লামে কোন সিদ্ধান্ত দিলে তারা এটা প্রশান্ত হৃদয়ে মানে অন্তরের মধ্যে কোন প্রশ্ন ছাড়া তারা মানিয়ে নিতেইব মা তরিকা নাই তাহলে আপনি রসুলের সিদ্ধান্ত না আল্লাহ সুমানোর মাঝে ফালা ওরবিকা তারা তোমার সব তারা ইমানদার না। কারণ তৎকালীন যুগে রসুলের যখন সিদ্ধান্ত দিস না তখন তারা মানিয়ে নিতে পারছে না তার প্রেক্ষিতে এই আজকে যদি আপনি আমি যদি মানতে সময় গিয়া করি রসুলের কথা হওয়ার পরে যদি আমরা চিন্তা করি যে ইটা ওলা ওলা একটা ব্যাখ্যা দিয়া রসুলের সিদ্ধান্ত কোরআনাদিসের সিদ্ধান্ত যেটা করছেন তার সিদ্ধান্ত পাওয়ার পরে যদি আমরার মাঝে যদি আমরা যদি কোনো সময় কোনো প্রশ্ন উত্থাপন করি যে কোনোভাবে তালবাহা না করি তাহলে বুঝতে হইব যে আমরাও ইমানের প্রশ্ন আছে প্রশ্নবিদ্ধ আল্লাহ সুবাহ এই অবস্থা আমরা হেফাজত সরক্ষা আমরা সঠিক জিনিস বোঝার এবং সেই যে আমল খরবার তৌফিক দান ফরকা সম্মানিত উপস্থিতি ইফতার রইলগিয়া সুন্নতি খাবার রইলগিয়া যে আপনি সারাদিন যখন আপনার স্টোমাক রেষ্ট থাকে রেস্ত যখন থাকে প্রাথমিক অবস্থায় ইনসুলিন খুব বেশি দরকার আপনার মিষ্টি জাতীয় খাবার দিয়া রসুল্লা আলিমে চোদ্দশো বছর আগে যখন ইনসুলিন আবিষ্কার হয়েছে না স্টমাক মানুষে বুঝছে না তখন রসদামে কেছেন মিষ্টি দেওয়া শুরু করতে ইফতার শুরু করতে আপনি খেজুর দিয়া যদি কোনো কারণে খেজুর আপনার অনুপস্থিত থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিনা করতে পারেন ফানি দিয়া ফানি দেওয়া করতে পারেন এটাই এইভাবে ইফতার তারপরে আমরা দেশে একটা বিষয়ল যে সারা বিশ্বে এক লোক ঈদ করা গ্লোবালি ঈদ এবং লোকাল ঈদ এখনকার দেখবা যে কিছু মুফতি মহাদিস বাড়াইছেন সারা বিশ্ব লগে কর্তা সারা এক একলগা কর্তা কে যে একদিন ধ্বংস হইব না প্রশ্ন আর কি অযৌক্তিক প্রশ্ন যে পৃথিবী কীটা একদিনে ধ্বংস হইব পৃথিবী ধ্বংস হইব এদিন পঞ্চাশ হাজার বছরের সমান দিন বছর সমান যদি দিন থাকে তাহলে একদিনে ধ্বংস হইতে আপনার কীটা লাগে একদিনে একদিন ঈদ দিয়া আর একদিনের কিতা করা লাগব। আল্লাহ রসুসল্লাসালাম কথা তুমি তাই যেদিন ঈদ রাখো ওদিন জনগণের যেদিন ঈদ দিন ঈদ জনগণের যেদিন ইফতার করে সেদিন ইফতার ফিরে গিয়ে লোকাল এটা পার্সোনাল ইবাদত নয় এটা কালেকটিভ ইদ জুম্মা এখ লাখলা যায় না যেটা এটা মসজিদ লাগে মুসল্লি লাগে ঠিক অনুরূপভাবে রোজা ঈদ এগুলোই লোকিয়া সামাজিক ইবাদত আমরা সবে মিলিয়া করতাম যারা একদিন একলগে ঈদ করে দেওয়া আগর দিন শুরু করিয়া ঈদর নামাজ পড়ে লুকাইয়া তারপরে এদিন খাইব লুকাইয়া সবর সামনে খাইতে পারত না তো হইলো ঈদর খুশি হইলো সাহাবাই কেরাম রাধি আল্লাহন আজমাইন আমরা দলিল সে আল্লাহর ছিল কে সাত দিককে রোজা রাখো সাত দিককে রোজা ছাড়ো এখন এটাতে ব্যাখ্যা সাপেক্ষ যে এটা সাত দিককে রোজা রাখতেই দুনিয়ার যে কোনো জায়গায় দেখলে উইব না বাংলাদেশে দেখে আমরা রাখতাম আমরা এটার আনসার ই হাদিস ভাইয়ার না আমরা দেখি যদি বেস্ট অফ দ্য বেস্ট যারা আসে সাহাবাই কেরাম তারা কিতা করছেন সিরিয়াতে কইলা যে রাখছি আর সিরিয়ার আন্ডারে তখন আসি মদিনা মদিনাতে ইয়া যে এক দেশ সিরিয়া এবং মদিনা একই বাচ্চার আন্ডারে মহাবিয়ার আদি আল্লাহনের আন্ডারে তখন আমরা সিরিয়াতেও মুখ দিন দেশছি এনেটাই যে না আমরা তো অমুক দিন তখন এটা কহিলা যে আপনি কিতা মহাবিয়ার রাদি আল্লাহনুর সাদ দেখার মানি মানে আপনি উলিল আমর উলিল আমর যে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান না তখন আমাদেরকে আদেশ দিয়েছেন এই কথাটা শেষ হয়েছেন জানেননি আবদুল্লাহ ইবিনা আব্বাস রসুল ইসলাম রাজন সাহাবি রাইসুল মুফাসিন মুফাস কুরানোর সবথেকে বেশি মানে শীর্ষস্থানীয় কোরআন বিশেষজ্ঞ সাহাবি থাইনটুয়া কেন এইভাবে রসুল আমাদেরকে নির্দেশ দিয়েছেন তাহলে যদি সাহাবিয়ে যদি সাহাবির যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে তান যদি বুঝ থাকে যে ওলা লোকালি তে আজকে ইয়া কোন মুফতি মহাদিসর যে গ্লোবালি রাখতে হইব কি মুসিবত দশকা আপনি একদিনের রোজা রাখেন এখন আপনার বাচ্চার বাংলাদেশের মাগীবর ফলে জন্ম হয়েছে মগরীবর ফরে বাংলাদেশও জন্ম হয়েছে জন্ম হওয়ার ফলে তারিখ বদলি গেছে আজকে মাগীব ফলে যদি জন্ম হয় দুই রমজানও খেতে হয়েছে এখন সৌদি আরবও তখন কিতা হয়েছে তখন এখন আরো আরো তিন ঘণ্টা বাকি তিন ঘন্টা পরে কিতা হইব তারিখ বদলি এখন আপনার সেলের জন্ম তারিখ আরবি ক্যালেন্ডার অনুযায়ী কোন দিন হইব সৌদি তারিখ অনুযায়ী না তারিখ অনুযায়ী সৌদি যখন চাঁদ দেখা গেছে পৃথিবীর জায়গা তখন রাইট সাইডটা বাজে এখন গড়ি অপেক্ষা সৌদি আরব খবর পাইলে তারাবি এই মুসিবত আপনারে ইসলাম কি প্রযুক্তি নির্ভর আজকে গড়ে দেখি আমরা নামাজ পড়ি আর গড়ি যদি থাকে না ইসলাম কি নামাজ পড়ার সময় কি আমরা খুব কষ্ট প্রস্তুস লোকরা গড়ির উঠে প্রযুক্তি ব্যবহার করি আর আলহামদুলিল্লাহ আমরা মোবাইল ইন্টারনেট এটা ব্যবহার করি আর ইসলাম লাগিয়া লাগিয়া আলহামদুলিল্লাহ কিন্তু প্রযুক্তি নির্ভরনি ইসলাম অবশ্যই না আজকে সেটেলাইট যদি না থাকে তো সৌদি আরবের খবর আপনি লাগবে রাখা এটাইলগিয়া আহলে সুনাল সুনতাল জামাতার আলেমখলর এটা অক্ষমত তার ইজমা লগিয়া যে লোকালি রাখা আল্লা সুবানা তো আমাদের সঠিক জিনিস বোঝার থাকুন যারা গ্লোবালি রাখে তারা মনে করে যারা লোকালি রাখন মনে আমরা যারা আজকে সৌদি আরবর রাখিয়ান না যারা সৌদি আরব লগে রাখে তারা মনে করে যে আমরা অনেকর ধারণা আছে যে ইত মুসলমানও নাই সঠিক মুসলমান না কিতা যে ইতায় দিন রোজা রাখিলাম তাই কদর ফান্না ঈদের দিন রোজা রাখা আরমনানি তো তাই পালন করে আমরা যেদিন কিতা রোজা তে মনে করে যে ঈদের দিন রোজা তো মাসালার বেড়াল লাগার কারণে এখন হে এখন এই ব্যক্তিয়ে কিতা করেন এই ব্যক্তির ধারণা যে আমরা এই মুসলমানও নাই না হেফাজত হরক এই বিষয়গুলো আমরা এই বিষয়গুলো আলেমহলার কাজে রাখি দিব যাতে আমরা আলেমহলোর কাছ থেকে এই বিষয়ে আমরা নেই সম্মানিত উপস্থিতি সিয়ামর মাঝে আমরা সিয়ামর মাসালই আলোচনা করিয়া কিছু ব্যাপারে সহজতা আছে যাদের ব্যাপারে সহজতা আছে রোজার তারা মাঝেই লাগিয়া যে অসুস্থ ব্যক্তি অসুস্থতার কারণে কোনো ব্যক্তিয়ে সিয়াম কিতা করতে পারেন বাংতে পারে। তাই শিয়াম বাঙ্গিয়া পরে এটা সিয়াম রাখতা পারেনি তারপরে ওই লাগে মুসাফির ব্যক্তি কোন সফরও গেলে সফরও গেলে তাই ইচ্ছা করলে তাই গীতা করতে পারেন রোজা এইটারে সারতে পারেনি এখন আমরা দুইজন সফরেও গেছি মনে রক্ষায় একজনে কইলা যে এটা সফর আছে এখন আরাগোল লাখ অত কষ্ট সফর নাই আমি রোজা বাঙ্গিয়ার না আর একজনে করি আর না বা সফরে যেহেতু বাঙ্গার সুযোগ আছে আমি বাঙ্গি অসুবিধা নাই কারণ যে ডাক্তার চাইছেন তানও অসুবিধা না যে সার্তা চাইছেন তানও অসুবিধা না এটা সুযোগ দিচ্ছে ইসলামে সহজ করি দিছে এখন যদি সহজে গ্রহণ করে আলহামদুলিল্লাহ সে গ্রহণ করার সুযোগ আছে কিন্তু আপনি কটোরার দরকার না হে আমরা বাসে বইয়া যাই আর বা এসি বিমানে যাই আর দুই লাগে যায় সিলেট থাকি ডাকাত আর আপনার না এটা সুযোগ দিচ্ছে ইসলামে ইচ্ছা যে সুযোগ গ্রহণ পারে এটা নিয়ে আমরা কঠোরতা করতে পারতাম না মহিলা অল হায় নেফাসের অবস্থা তখন তারা রোজা ছাড়বা তারা পরবর্তীতে তারা রোজা এটার ফুরা গর্ভবতী মহিলা যারা গর্ভবতী মহিলা তা অসুস্থতা এটাও দেখে অসুস্থতা এবং যারা দুধ দান করেন দুধ দিন এখন কোন কারণে হইতে পারে যে তাই রোজা রাখলে বাচ্চার দুধ না বাচ্চার দুধ ফাইতে সমস্যা হইব তাই ইচ্ছা করলে গীতা করতে পারেন রোজাটারে সারতে পারেন তাই পরবর্তীতে করবা খাজা করবা এবং গর্ভবর্তী অবস্থায় যদি শারীরিক অসুস্থতা থাকে এর জন্য তাই রোজার ছাড়তে পারেন তার ফলে কি যারা দুরাগ দুরারোগ্য রোগী যে রোগী তার অসুস্থ সুস্থ হওয়ার সম্ভাবনা নাই তাই কিনা করবা তাইন রোজা সারি দিবা এবং এই ক্ষেত্রে তাই কীতা করবা এইসব রোগীর তারাক দেওয়া লাগে ফি দিয়া দেওয়া লাগে এটার বদলে তারা একজন ব্যক্তিরে একবেলা খাওয়াইতে হয় এটা একতলাফ আছে খেউ খাইছেন দুই বেলা খেউ একবেলা বিশুদ্ধ মতোই লোকিয়া একবেলা যেমন আনাস কিতা করতা তাইন একসাথে ত্রিশজন ব্যক্তিরে একবেলা খাওয়াই লতা ত্রিশ ব্যক্তির একত্রিত করিয়া একবেলা খাওয়াই লতা আপনিও ওইভাবে দিতে পারেন বা এক ব্যক্তিরে আপনি ত্রিশ দিনের খানি দিতা পারন। এইটা গিয়া আদা চা দেওয়া আদা সাহা পরিমাণ দেড় কেজি দেড় কেজি খাদ্য আমরা দেশের যেহেতু প্রধান খাদ্য গিয়া চাউল আমরা দেড় কেজি চাউল একটা রোজার লাগিয়ে একজন ব্যক্তিদের দিতাম আমরা সমাজে একটা ধারণা আছে যে আমরা রোজা অন্যরে দিয়ে রাখাইতাম এই এই কথাটা এলি ভুল রোজা খেউর খেউরটা রাখে না যদি আমারটা রোজা রাখে তাহলে তারটা গেলে হই হ্যাঁ আমরা দেশে ধারণা আছে যে রোজা রাখাই তৈব খেউরে দিয়া অসুস্থ হইলে দেখা কইা মুরব্বী হলেও কইা যে খেউরে দিয়া বা রোজা না রোজা রাখা নি না তার ফি দিয়া দিতেইব এই এই টার্মটা ভুল কারণ আমরা দেশ এটাও কেউ রোজা রাখা রাখাই তৈব এটাও একটা ধর্মীয় ব্যবসা কারণ রোজা রাখাইতে হইলে আপনি চিন্তা করব যে খারে রাখা এ সব থেকে ভালো হইল গিয়ে জৈন ইসলাম বালা বুঝে নেন রে তো এখনো ইমাম সাহেব মুফতি মহাদ্দি সুগেন্দে নেওয়া রোজা রাখাইবা আমরা সমাজের দারা হয়েল গিয়া এটার মধ্যে একটা মানে খিতা আছে এইটারও হিডেন এজেন্ডা আছে এটা বৃত্তির একটা কারণ আছে যে রোজা রাখাইতেইবাখাই তৈলে তো আপনি চিন্তা করবা যে খালেদি রাখাইতাম জৈন সব থেকে বিশুদ্ধভাবে রোজা রাখতে পারেন বিশুদ্ধভাবে খেয়ে রাখতে আমরা যে হজ বদলি হজ করতেও গেলে কইব যে বদলি হজ করা লাগে যে হজ যে ইফরাদ করা লাগে হজ্যে ইফরাত গিতা যে ফুরাটালকি হজ কুরবার এই কঠিন একটা হজর মানে হজর মাঝে সব থেকে সহজ হজ এগি তামত্তু রসল্লাহিস্লামে তার উন্মতর লাগিয়া হজ্যের তামত্তরে ফসন্ধ এখন তারা কিতা করবার লাগিয়া কঠিন একটা হজরে আনলিসের সামনে যে বদলি হজ করতে হইলে হজ্ ইফরাত করতেই এখন হজ্যে ইফরাত গিতা খুব কঠিন একটু জটিল এখন যত বেশি কঠিন হইব অত বেশি আপনাকে বাবা আমি তো ফার্সি না কর বদলি হজর বদলি করার অধিকার বা ইসলামের রাইটস বেশি হইলো যে তার নিকটাত্মীয় তার সন্তান তার নিকটাত্মীয় যারা আছে তারা বদলি হজ করার অধিকার বেশি কিন্তু যেহেতু এটা জটিল করা হয়েছে দেখা যে বদলি হজ করেন খারা অমুক সত্যটা মানেও হজা অমুকর বদলি হজ অমুকর বদলি হজ অমুকর বদলি হজ এবং ইলাও আছে আল্লাহ মাফ ফুরক্কা যে কিছু হুজরকালা আসেন হজ একজনে লিহা যায় কিছু হুজরকালা আসেন হজ তাকে মানে ছয়টা হজ এক লইয়া যায় কিছু এইরকম আছে আরফা মিনা মুজদালি ফিটার যাওয়ার পরে দেখবা কিছু আছে কুরবানি হুজুর আপনার কুরবানি তা বড় কঠিন আপনি দিতাবার্তা নাই বেঙ্ক দিলে কোন সময় দিব না আপনি আমার লোক আমি নিয়া দি সব কুরবানি লকাত কিছু আছে উমরা হুজুর উমরা হুজুর আছে উমরা আপনাকে হজো কাফেলা থাকিয়া ফাঁচনের কাছ থেকে উমরা লইয়া গেছে লইহা গিয়া হে ফার্স্ট লইয়া গিয়েছিল ফার্স্ট উমরা করতো আসলে এই উমরা করার বিদানুইসাম নাই আয়সা রাধি আনহা আয়সা রাধি আল্লাহ আনহা গিয়া অন্ত্যা তা করছিল দা তান যখন তাই হজর আইসলা যখন ফয়লা ম দিনাত্যা তাইন আইসলা আর তখন তাইন অপবিত্র অবস্থা থাকার কারণে তাই উমরা না তাই আন হজোর বাকি আনুষ্ঠানিকতা করছো আইন আর যখন গিয়া রসুদ তখন ইয়ার্ল্লা আমার তো উমরা বাকি রয়েছে তখন আল্লাহ রসুদ চলাই বাইরে আব্দুর রহমানে দিয়া কোচেন তুমি অমুক জায়গা থাকিয়া কিতা কর তান ইম থাকিয়া অন্তকে তোমার বইন্দে হেরাম তুমি উমরাটা করাই এখন আমরার দেশের গিয়া বেটাইন সব পিনতে পব বেটা মানুষ অন্তি গিয়া তার কিতা হায় আছে আউুজিল্লা এটা একটা একটা কারণে হয়েছে এখন আমরা তো কি দম সে কে বন্ধে খরা আর হুজুরকলে কোবাব যে জি এটা খরলে বলামার নামে খরক বা কোন নামে আপনি তো সব দোয়া আমরা দোয়া জানি খুব সুন্দর পাম্প মারিয়া আপনার কাছ থেকে লাইয়া গেল একটা খরচ লাগবো পঞ্চাশ রয়াল পঞ্চাশ রেয়াল করি আপনি হে গেলেও পাঁচজনটা লইয়া গিয়া একটা খরিয়া যে সবটা গেছে এটা এটা এটা যারা এক্সপার্ট আছে আমি আপনারা সচেতন নিতে পারেন যারা এক্সপার্ট আছে এনে যারা অনেকবার যায় তারা এটা জানে তারা এটা জানে আল্লাহ সুবান তো আমরা হেফাজত সুরক্ষা আমরা তো কালি মনে করি যে মন্ত্রী হলে গুছ খাইন দুর্নীতি করেন আমরা কালি শুনি যে তহসিলদারে দুর্নীতি করেন আমরা ধর্মীয় দুর্নীতি হলে কি আমরা মসজিদ মাদ্রাসাদ বেশি এবং এটা হইলে কি ইমানেই দুর্নীতি মানুষের ইমান লইয়া খেলাফেলা ইবাদত লইয়া খেলাফেলা এটা অত্যন্ত খারাপ খারাপ দুর্নীতি এটা অত্যন্ত সব মানুষের দুনিয়াবি ক্ষতি হলে ক্ষতি কিন্তু সব থেকে ক্ষতি হলো কি দিনই ক্ষতি হওয়া একজন মানুষের যদি অসুস্থতা হয় তার যদি অ্যাক্সিডেন্ট হয় তার যদি মা মারা যায় বাপ মারা যায় এটা তার ক্ষতি তার লাগে এটা এটা তার কষ্টদায়ক বিষয় কিন্তু তার লাগে সব থেকে বয়স কষ্ট হই তার যদি ইমান নষ্ট হয়ে যায় সব থেকে ওড় ক্ষতি তার যদি ইবাদত নষ্ট হয়ে যায় আর এটা ইবাদতার ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে যারা যারা এই কীতা করে এই দুর্নীতিবাজ দুর্নীতিবাজ এরা কি ধর্মীয় দুর্নীতিবাজ এটার ব্যাপারে সচেতন নৈতিক বন্দরে এদের ব্যাপারে সচেতন হইতেই নাইলে আপনার ইমও যাইব আপনার ইসলামও যাইব আল্লাহ সুবাহনতালে ইমান এবং ইসলামের হেফাজত হওয়ার তৌফিক দান সরক্ষা সচেতন হওয়ার তৌফিক দান সম্মানিত উপস্থিতি তারপরে আমরা যে বিষয়টা আলোচনা কর্ম যেটা খাজা খাজা সিয়াম ফালন করবার আগে নফল সিয়াম রাখার জায়াজ আছে মনে করো খাজা শিয়াম বিশেষ করে মহিলা হলো দেখা যায় যে তার খাজা শিয়াম ছয়টা বা সাতটা বা দশটা গীতা থাকে শিয়াম খাজা থাকে এই খাজা সিয়ামর আগে দেখা গেলো শাওয়ালের শ্যাম আছে রমজানের ফলে আল্লাহ রসুল্লাহ কেছেন যে রমজানও শ্যাম পালন করলো এবং শ্যাবানও শাওয়ালও ছয়টা শ্যাম পালন করলো সেজন্য পুরা বছর শ্যাম পালন করলো তে রমজানের শ্যামের পরে গুরুত্বপূর্ণ আমরা যে মাস পাই মুম যে মাস এল শাওয়াল শাওয়াল মাসও ছয়টা শ্যাম পালন করা কিন্তু দেখা গেলো যে অনেক অসুস্থ ব্যক্তি বা অনেক আমরা মা বই নহল তারার ফরজ বাকি রয়েছে এই অবস্থায় কিনা তারা এই নফল শ্যামটা পালন করতে পারবানি হ্যাঁ জায়েজ আছে নফল শ্যাম পালন করা নফল শ্যাম পালন করা জায়জ আছে তবে নফল সিয়াম মহিলারা পালন করার ক্ষেত্রে তারার একটা শর্তইলিয়া যে স্বামী যদি তা হয় তাহলে স্বামীর অনুমতি নিয়ে নফল শিয়াম পালন করতে হইব তারপর এলো শ্র্যাম ভঙ্গী বিষয় সিয়াম ভঙ্গকারী বিষয় নয় আমরা স্যাম কিতাব বাঙ্গি আমরা খুব সহজে জানি কিন্তু যেমন খানোর যদি দেন তাহলে আপনার স্যাম মাংতো নয় আপনি যদি গ্যাসীয় ইনহেলার ব্যবহার করেন ইনহেলার যদি গ্যাস দেওয়া হয় গ্যাসের ইনহেলার হয় তাহলে এটা ব্যবহার করলে আপনার কিতাবিত নয় স্যাম বাংতো সেইভাবে ফ সেফ বা থুটু লাইন তাহলে এর দায় কিতা ইতো নয় আমার এক ধারণা আছে যে সেফ গিলিলে অজু এই রোজা জায়গা তখন আমরা কিনা খালি দেখা যায় খালি সেফ পালাইরা খালি সেফ পালাইরা এটা ইয়াং যারা বেশি ইত্যাদেন সেফ গিললে বা লোভ গিললে এরদায় কিতা হয় না হয় না শোম নষ্ট হয় না তারপরে কি আমি ব্যবহার করা বা টুথপেস্ট ব্যবহার করা এটা জাহাজ আসে ব্যবহার করতে পারেন সে কেন যে টুথপেস্ট ব্যবহার করা অপচন্দনীয় তবে যা যা সে ইচ্ছা করলে আপনি ব্যবহার করতে পারেন মুখর দুর্গন্ধ দূর করবার লাগে বমি করলে বমি করলে রোজা বঙ্গ হয় না শ্যাম বঙ্গ হয় না যদি ইচ্ছা করে খেউ যদি বমি করে তাহলে শ্যামবঙ্গ হয় তারে ই শ্যামও পালন করতে হইব এবং আরেকটা খাজা রাখতে হইব ইচ্ছা করে যদি খেউ বমি করে কিন্তু যদি অসুস্থতার কারণে বমি হয় তাহলে এক্ষেত্রে শ্যাম বঙ্গ হয় না কারণ আল্লাহ সুবাহানতালা মানুষের শ্বাদের অতিরিক্ত ব্যাপারে লা ইউকালিফুল্লাহ হুনাফসান ইল্লাহ উসাহা মানুষের শ্ব্দের অতিরিক্ত ব্যাপারে আল্লাহ সুবাহনতালা মানুষের উপর এটা সাফাইয়াছেন না তারপরে শিয়ামবঙ্গকারী অনেকগুলা বিষয়ের মাঝে খেয়েও যদি স্ত্রী সহবাসর কারণে শ্যামবঙ্গ হরেন তাহলে তান ডেকে কীতা হইব একজন দাস মুক্তি করিয়া দিতে হইব যেহেতু এই দাস মুক্তির বিধান বর্তমানে আমরা হাসাত অনুপস্থিত কোন এক সময় আইতে পারে আমরা যদি জিহাদ টিহাদ হয় জিহাদয় এবং তখন যদি দাসকাল আয় ব্যবস্থা আইতে পারে কারণ কিয়ামত পর্যন্ত জিহাদ তুলব জিহাদ মনসুখ হয়েছে না জিহাদ রোহিত হয়েছে না আলাহিসাল্লাম হোইসেন কিয়ামত পর্যন্ত জিহাদ থাকব তাহলে জিহাদ থাকবো কিতাল থাকবো এটা আপনার আকিদা বিশ্বাসের মাঝে থাকতে হইব কিন্তু এর অর্থ নয় আপনার এখনও আছে আপনি বিশ্বাস করুন আছে কিন্তু জাকাত এই মুহূর্তে আপনার আদায় না আপনি জাকাত আদায় করা না আপনি আপনি হজ খরছেন না কিন্তু আপনার এই বিশ্বাস আঁকিটা রাখতেই যে ইসলামও হজ আছে ইসলাম ওইভাবে ইসলামের জাকাত যেরকম আছে ইসলামের জিহাদ আছে তবে জিহাদর কিছু শর্ত আছে জেলা শিয়ামর শর্ত আছে আল্লাহ সুবাহতালা কোসছেন কুতিবা আল্লা কমল শিয়াম তোমাদের শ্যামের ফরজ করা হয়েছে এই আল্লাহ কোরআনের মাঝে কোচেন কুতিবাল্লাই কোমল কিতাল তোমার তরফের নামাজ এই জিহাদ ফরজ করা মারামারি ফরজ করা হয়েছে এখন মারামারি ফরজ করা কোন সময় জেসার সময় যারা সামনে ফাইদা মারতানি না জেলা সিয়াম রমজান মাস আইলে শ্যাম পালন করতে হয় ঠিক অনুরূপভাবে কিতাল যদি আয় এবং এইটা যদি শরীরত সম্মত সম্মতভাবে আয় তখনও আপনি এটারে উদযাপন করবা তখনও আপনি এটার উপরে আমল করবা কিন্তু এটা না যে না দেখিয়া লাগাবাড়ির ইন্দুরে মারি লিতা এটা না। বা এইটার যে এই যে বাংলা বা ইংলিশ বা ইলেখান বম্পুটাইয়া জিহাদ করে লিতা এইটাও ইস্তাম্বনা শাহেখ আব্দুর রহমানে তার সঙ্গীসাথী হলের সুইসাইড বম্পিং এগাইলা আর তাইন পুলিশের লগে কয়েক ঘন্টা কিতা করিয়া আসে তাই সালেন্ডার হইলা তাই নিজে সুইসাইড করল না এটা আমরা বুঝতে হইব তারপর আমি অনেক মানুষে জিহাদ জিহাদ করে আশেপাশে আপনারা কই হে জিহাদ আপনারা মাননীয় আপনারা খালি সহি আদি মানুন রাফে এদ নামিন বিল জায়ের খররা আর জিহাদ আপনি কোনো কোনো বক্তব্য নাই এইসব মানুষকলে চায় যে হে মাতিয়া জিহাদ আপনি ফয়লা করুক আমরা আছি আপনার বাদে নেক্সট স্টেপও আমরা আছি ফয়লা আপনি জিহাদ সৈরি করে জগ্কা আপনি সৈলে তো নেক্স টাইমও কিছু থাকতেই আমরা ফিসর ফিসর আনিত আছি আপনি কি তো আগে জগ্কা দেখা নেই তখন হেন তো আল্লাহ আমরা বোঝার দর হোক ইসলামও জিহাদ থাকবো জিহাদ কোন সম মনসুখ না কিয়মত পর্যন্ত জিহাদ জাহাজ থাকবো কিন্তু রসো চলাইছিলাম আমি সব সময় জিহাদ করছেন না সব সময় কিতাল করছেন না বদরের পরে একটা বিশাল একটা সময় গ্যাপ গেছে তারপরে তারপরে একটার পরে গ্যাপ গেছে যদি করা তাহলে করা দরকার না সময় মারামারি হইতে আসছিল অমরনাথে সময় সময় তো মারামারি না না দেখা যায় যে প্রয়োজন উপস্থিত হইছে পরিস্থিতি তখনও তারা এটা করছেন আমরাও এখন যদি উপস্থিত হয় তাহলে এই মুহূর্তে হইতে পারে ডিফেন্সিভ জিহাদ আছে অফেন্সিভ জিহাদ আছে আক্রমণাত্মক জিহাদ আছে রক্ষণাত্মক জিহাদ আছে আমরা পৃথিবীর অনেক জায়গা মুসলমান হল ওপরে রক্ষণাত্মক জিহাদ এখন তারপরে ফরজ হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে আল্লাহ সুহান তাহলে তারা সাহায্য হরকা বার্মাত হোকা তারপরে ইরাক হোকা ফিলিস্তিন হোকা তারপরে কাশ্মীর তারারা গরু আইয়া মানুষ করে মুসলমান আল্লাহ আল্লাহ তারারে এখন তার ওয়াজিব হয়ে গেছে তারা নিজের সম্পদরে নিজর যানরে নিজর সম্পদ রে সন্তানরে নিজের স্ত্রী কিতাব করতে তারা হেফাজত করতো এই ক্ষেত্রে তার এটা ওই রক্ষণাত্মক জিহাদ তার উপরেও কিতা হয়েছে ওয়াজিব গেছে তো আল্লাহ সবানো তাহলে তারারে প্রোটেক্ট হরক্কা তারার হেফাজত হরক্কা তার শক্তি এবং সমৃদ্ধি দান হরক্কা আমরা যেন সবসময় এই যে রমজানও যে আমরা সবসময় দোয়া কবুল হয় তখন যেন আমরা এইসব বিশ্বের বিভিন্ন স্থানে যে নিপীড়িত যে মুসলমান আছেন তারার কথা যেন আমরা মন স্মরণ করি এবং তারার লাগে যেন আমরা দোয়া করি সম্মানিত উপস্থিতি সিয়ামরত অবস্থায় যদি কেউ শ্যামবঙ্গ হরেন তাহলে কীতা করতে দুই মাস একটানা স্ত্রী সহবাসের কারণে শ্যামবঙ্গ হলে ফর শ্যামবঙ্গ হলে দুই দুই মাস একটানা কিতা শ্যাম পালন করতে হইব অথবা ষাটজন মিষ্কিনরে খাদ্যদান করতে হইব ষাটজন মিসকিনরে খাদ্যদান করতে হইব তারপরে যদি এটার সামর্থ্য না থাকে ষাটজন মিসক এমন গরিব মানুষ ষাটজন মিসকিনেরও সামর্থ্য নেই তাহলে কীতা করতে হইব তাহলে কিছু করা লাগতো না আলহামদুলিল্লাহ যদি কেউ সামর্থ্য না থাকে তাহলে কিচ্ছু করা না যদি কোন সময় সামর্থ্য হয় তাহলে সেই ক্ষেত্রে তাই কী করবা খাদ্য দান করবা যদি দাসমুক্তি করতা এটা যদি সম্ভব না হয় তাই কী করতাম দুই মাস একটা না ষাট দিন কীতা করতাম সিয়াম পালন করতা যদি ষাট দিন না রাখতে পারেন তাহলে জন মিসকিন রাখা ইসলামর দক্ষ সহজতা যদি সারজন মিসকিনরা যদি তার সামর্থ্য না থাকে তাহলে তার কিছু করা না যদি সামর্থ্য হয় পরবর্তীতে কখনও তাহলে সেই ক্ষেত্রে তাই আদায় করি দিলেই কন্ট্রোল করতে পারলে সেলফ কন্ট্রোল থাকলে তাহলে এই অবস্থায় জাহেজ আছে যে স্ত্রীর রোজা অবস্থায় চুম্বন দেওয়া বা স্ত্রীর দ্বরা জায়েজ আছে রসুসল্লাহ ইসলামে আয়সার আদিয়াল খোঁইসেন রসুল্লাহ ইসলামে সিয়ামরত অবস্থায় তাদের চুম্বন দিয়েছেন এবং তাদের আলিঙ্গন করছেন এটা জায়েজ আছে ইসলাম সম্মানিত উপস্থিতি আর যে বিষয়গুলি অলগিয়া যে আমরা সি মাঝে যেটা আছে যে আমরা সামনে একটা কোরআন নাজি লাইছে কোরআন নাজি লাইছে লাই লাতুল কদরও কদর কোন সময় যে রমজানের শেষ দশ দিনও ইন্না আনজাল্লা হুফি লাই লুল কাদ লাম মিন আল ফি হাজার মাসের চেয়ে উত্তম সেই রাত্রি লাই লাতুল কদর একটা নাম হইল গিয়া লাই লাতুল মুবারকা আমরা দেশে লাইলাতুল লাতুল মুবারকার দলিল দিয়া সবে বরাত সাব্যস্তকর্তা চাই ইন আল্লাহ সুবাহান তালা কয়েছেন ইন্না আনজালনা হুফি লাই লাত আমি এটি নাজিল করেছি মুবারক রাত্রিতে আর ও আল্লাহ কোরআন একটা আয়াত আর একটা আয়তর তাফসির বা ব্যাক্যা করে আল্লাহ সুবাহ অন্য আয়তনা হুফি আমি এটা নাজিল করেছি কদর রাত্রিতে একটা জায়গা কই মুবার রাত্রিতে আর আর এক জায়গাত কইন কদর রাত্রিতে আর আল্লাহ সুবাহন তাল্লাহ অন্য আয়ত কৈছেন শাহরু রমাদান আল্লাহিল কোরআন কোরআন নাজিল হিসে কোন মাস রমাদান মাসও তাহলে লাই লাতুল কদর এটা কোন মাস হইব রমাজান মাসো লাইলাুল মোবার কোন মাসু হইব রমাজান মাসো এটা সাহবান মাসো নিস্ফু সাহবান এটা দ্বারা সাব্যস্তু নাই তারপরে এলাকিয়া যে লাইলা কদর আমরা কি তা করতাম লাইলাতুল কদর রাত্রিযাপন করতাম আল্লাহ রসুসাল্লা কইসেন যে মান কামার দান মান কামা লাইলাতুল কাদি ইমানি যে ইমান এবং সহাবাস লাইতুল কদর উদযাপন করল তার ফি সবগুণ আল্লাহ সোহ্ন মাফি দিবা তাহলে লাইলাতুল কদর উদযাপন করতে হইব এবং লাইলাতুল কদরের একটা দোয়া আছে আল্লাহম্মা ইননাকা আফু অন্ত হেক বল আফু আফা এই দুয়া আমরা সবাই মুখস্থ করতে হইব এবং এই দুয়া আপনি নামাজের মাঝে ফটকাশি বেশি খুশি করি নামাজের মাঝে বৈঠকের মাঝে তারপরে রুকুর মাঝে শেষদার মাঝে করবা বা নামাজ চালাও আপনি যে সময় এই দুয়া করবা আল্লাহম্মা আফু অন্ত হে আফু তারপরে রমজানের শেষ মাঝে আরেকটা ইবাদ দিলে এতেকাফ করা করতে গেলে এতেকাপর লাগিয়ে একটা ব্যবস্থা করতে হইব মসজিদও এতেকাফ করতে হইলে আমরা দেশে মসজিদেও যেহেতু এতেকাফ সম্পর্কে অনেক নলেজ না থাকার কারণে দেখা যাইব যে সবই এক জায়গা মিলিয়ে একটা একটা মসজিদের একটা পাট অর্ধেক জায়গা হেতেকাফ করা না রসিদাল্লাহ ইসলামর শূন্য হয়েলিয়া এতেকাফর লাগিয়ে প্রত্যেকের লাগে আলাদা আলাদা কামরাল লাগান খাপড় দিয়া তাবু বা দিয়া আলাদা একটা জায়গা করা সেই জায়গারটাই এককভাবে নিরবিলি মসজিদও করবা এটা বাড়িতে করলে হইতে না যেসব মা বই রতেকাফর আমরা দেশও অনেক আগে থেকে প্রচলন আছে এটার কোনো বৃত্তি নাই এতেকাফ ফোর মসজিদে মসজিদ ছাড়া এতেকাফ হইতায় না এবং মসজিদেও একটা নির্দিষ্ট আলাদা একটা আলাদা স্থান নিতে তারপরে দেওয়া ফিতরা দেওয়ার লাগে আমরা দেশে খাওয়া হয় যে সাহেব যারা হইন ও দিন যারা পরিমাণ সাড়ে সাত টোনা সোনা পরিমাণ সম্পদের মালিকই বা তাই জাকাতুল ফিতির দিবা এইটার কোনো ভিত্তি নাই আল্লাহ রসুল্লা প্রত্যেক মুসলমান ব্যক্তির ওখান লাগিয়ে কিতা করছেন জাকাতুল ফাতি ফিতিরে ফরজ করছেন এটা প্রত্যেকে দ্বিতই হইব ব্যক্তি তার যদি একান্ত সামর্থ্য না থাকেন তাহলে তার দ্বিতীয় কিন্তু যদি তার সামর্থ্য থাকে তার যদি হে যদি অন্ন তারে কিছু গরিব মানুষের যদি কেউ কিতা করে খাদ্য দান করে ফিত্রা দেয় সে ঐকান্ত কি তার নিজের ফিতরা হে হে দিব হে দনির কাছ নিব কিতা করব হে নিজে তার ফিত্রাটা দিব ফিত্রা প্রত্যেকের উপরে আদায় করাইলে ফরজ ফারাদার সুর্লিছে ফরজ খরচ হয় ফিটরা কতটুকু কই তো যে প্রধান খাদ্য আমরা যেটা খাদ্য খাই সেটা এক চাহ দিতেইব ফিদিয়া দিতেইব আর ফিতরা এক এক প্রায় গ্রাম তবে তিন কেজি লইলে আর কোনো কিনা না তিন খেজি পরিমাণ খাদ্য দ্রব্য যেহেতু আমরা প্রধান যারা রুটি খায় তারা গম গম দিবা আর যারা চাউল খায় তারা চাউল দিবা পরিমাণ যে আর এই যে জাকাতুল ফিতির এটা আদা করবা গৃহকর্তা যিনি তাই গৃহর যে প্রধান তাই এটা আদা করবা পরিবার সবর পক্ষ থাকি একেবারে যদি পারমানেন্টলি আপনার ঘরের কোনো সাজোর মানুষ থাকে তার ফ থাকি আপনি দিতে হইব আর যদি ছোটো বাচ্চা যারা আছে তারার পক্ষ থাকি দিতে হইব আমরা দেশে অনেকে মনে করেন যে ফিতরা গিয়া এই ফিতরা ইটাগিয়া রোজার মাঝে বুল তুটি হইলে এটার কি কাফার হয়ে যাব এটা হইব কারণ কোনো ন্যাক আমল অন্য কোন আমলের যদি ত্রুটি থাকে এটা এটা দূর করে কিন্তু ছুটো বাচ্চারা কেউ দ্বারা দিতে হইব তাহলে বোঝা গেলো এটা শুধুমাত্র শ্যামল লোকের জড়িত না তার তো কিন্তু শ্যাম ফরচ হইছে না তাহলে বোঝা গেলো এটাই লোকে আমরা যাতে যারা সচ্ছল আছি, তারা যাতে আমরা গরিব মানুষ যারা আসে তারা যাতে ঈদের উদযাপনটা তারা তারা আমরা লোকের সরিকে হইতে পারে তারা যাতে ঈদের দিনও অভুক্ত না থাকে আমরা যদি তারা খাদ্যদান করি খাদ্যদান আপনি যদি অনেক সময় কই যে টেকা দিলেও সুবিধা কীতা অসুস্থ খাদ্য খাদ্য দিছেন উত্তম যদি কোনো কারণে যদি আপনি খাদ্য দিতে না পারেন যেমন ইংল্যান্ডের মানুষ হে তার এলাকার বা সৌদি আরবর বা বিভিন্ন দেশে যারা থাকে তারা এই এলাকার কোনো গরিব মানুষ নয় এক্ষেত্রে সে যদি কয় যে আমি দেশও পাঠাই আর তার ট্রান্সফার করিয়া দেশে এই ক্ষেত্রে আপনি এই এটা অন্য কথা কিন্তু খাদ্য এটা মধ্যে একটা আছে আমরা দেশে বা গরিব মানুষ সকলে গরু যদি চাউল থাকে হে দেবার খুব খুব খুশি থাকে তার মানসিক আর কোনো চিন্তা থাকে না যে গরো চাউল আছে বা তোর খাইটা চাউলটা অত ফুটাই যেতে চিন্তা রাখাইতে পারবো দেখবো মানে যে হে খুব প্রাউড ফিল করে যে আলহামদুলিল্লাহ আমার গরু চাউল আছে আর চাউল যার নাই যে গরু কিচ্ছু নাই খানির দেখো মানে সে খুব নরম হয়ে যায় দুর্বল হয়ে যায় তখন যে খানির তো আমার অল্টারনেটিভ কিচ্ছু নাই এর দায় সাউর দেওয়াটা যেহেতু এটা শুননা এবং রসুসলাম সাহাবাহ আমরা খাদ্য দ্রব্যই দিতা এতে আপনি আমি খাদ্য দ্রব্যই দিয়া দিবো ইসলামি ফাউন্ডেশনে আপনার কই দিব যেত এটা ওই লোকিয়া এটা দখলদারির ফটোয়া এটা কোন দলিলর ফটোয়া নাই আমরা যেন দলিলর দিকে দাবিতে ওই দখলদারী তাকিয়া আল্লাহ সুহান্নাল্লাহ আমরা তৌফিক দান ফর সম্মানিত উপস্থিতি তারপরে হইল গিয়া যে তারাবির সালাদ সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে কিছু কথা যে তারাবির সমাদ সালাদ আট রাখাত এটা বিরাট একটা প্রশ্ন রসুদ সাল্লাহিস্লাম সহিউল বুখারীর হাদিসটা গিয়ে আপনার বাড়ি যদি বুখারী তাকে আপনি দেখবা অত বা কোনো লাইব্রেরী থাকলে বুখারীত গিয়ে দেখবা যে আয়সা রাধিয়াল্লা আনহা রে আনিয়া প্রশ্ন করা ওর যে রমজানও রসদামর রাতের নাম আজ শত আছে প্রশ্নটা বুঝোক্কা যে আয়সারতি আল্লাহ রসদালামের বিবিরে গিয়া প্রশ্ন করা হর যে রমজানও রাত্রে রসদ রাখাত আসুদ আয়সারতী আল্লাহ জবাব দিতে গিয়া হইয়া যে আল্লাহ রসুলের রমজান এবং রমজান ছাড়া অন্য সময় রাত্রে এগারো রাখাতের বেশি সালাত আদায় করতে না তাহলে রসদালাম রমজানও রাত্রে নামাজ কত রাখাত আসিল আট আর তিন রাখাত এগারো তাহলে রসদালামে তিন দিন জামাতে ফোরসেন পয়লা প্রথম রাই পর্যন্ত দ্বিতীয় দিন মধ্য রাত পর্যন্ত তৃতীয় দিন একেবারে এমনভাবে শুরু করছে নেশার ফরে তা একেবারে ফালা হয়ে গেছে মানে আজকে সাহাবাহের মাল করছেন আজকে হয়তো আমরা সাহারিয়া মিস করলিম মানে ফর্সা হয়ে যার অল অবস্থা পর্যন্ত আমি কিতা করছেন সালাদা করছেন তো ফুরা রাইট কত না এটা দ্বারা কিতাব প্রমাণিত হর যে আট রাখা তার তিন একঘাত ফোরছেন তার নামাজের সৌন্দর্যতা লম্বা রুকু নাম্বা আস সেজদার নাম্বা আস নাম নামাজ সুরের রুকু আসে না নামাজ সুরের সেজদা আল্লাহুল্লাহ কেন সবথেকে সুর যে নামাজ সুর নামাজ সুরকে রুকু সেসদার সুরি করে আমার দেশের যে তারাবি হয় বিশ রাখাত ফুরলে তো আপনার আপনি খুব ভালো যে এক বেটারে একটা খাজ করবার লাগিয়া কইসেন যে উনয় এক জায়গা দিত এক জায়গা আপনার চাষ দিত হে একজনে কইল চারশো টাকা একজনে কিলো না একশো টাকা দিলেই একশো টাকা দিল দেখলা যে কিচ্ছু না উফে উফরে সাহ দা আপনি খাজ আপনি এটা তাহলে আপনি যদি এটা গ্রহণ না করেন আল্লাহ সুবান তালে এই নামাজে কিলা গ্রহণ করবা যে নামাজের মাঝে রুকু ঠিক না যে নামাজের মাঝে চেষ্টা ঠিক নাই যে নামাজের মাঝে তেল ঠিক না যে নামাজের মাঝে আপনি আত্মায়াতুত বইয়া বৈঠকও বহিয়া আত্মায়াতু বর্তরেন না দূরত বড়া পারেন না দুয়া মাসেরা বর্তাবেন এর আগে সালাম ফিরে নিয়ে যায় একটা দিন প্রশ্নও করল না যে হুজুর আমরা ফারি না আপনি কিলা ফোড়লাম বুকা মানুষ একটা দিন প্রশ্নও করল না যে আমরা ফারি না আপনি তো আরো শুদ্ধ করি ফোড়ন আপনার আমরা থেকে শুদ্ধ আপনি কিলা আমরা কাছে মনে হয়েছে যে আমরা সব জায়গাত গেলে আমরা যে কোয়ালিটি হইতো আর ইবাদতের ক্ষেত্রে গেলে আল্লাহর খামো গিয়ে কোয়ান্টিটি হইতো আমরা বেশি যেত যে কোনোভাবে ওই যোগই আর তো অথচ আমরা সৈত্য জায়গায় গেলে একটা মানসম্মত নিই এটা বালা এটা বালা কোন জখানে ফাওয়া দেব তাকে যদি কুলাউড়াত ফা দেব কুলাওড়াত যাইবা কোলাউড়াতে গেলে যাইবা থাকলে আপনি গিয়া মালয়েশিয়াতে থেকে গেলেই অথচ দিনের ব্যাপারে কইবা ও তো মসিদে আমরা লকাল মসজিদে ফুরিলে তাই তো খুব স্পিডে ফোর হাই স্পিডে তান তারাবি হাই স্পিড তারা বুঝার তো রসুদাল্লা তারাবি আসলে আটরা খাত অমর রাধি আল্লাহনুর তারাবি আসলে আটরাখাত আপনি কিয়া আপনি বিশ্বাস হয় না দেখাতা মিসকা তারাবি রোদ্ সালাতো রোদ্ দেখ যে রসুদাহ অমর রাধি আল্লাহনুর যুগ তাই দুইজন সাহাবীর দায়িত্ব দিচ্ছেন খতের আঘাত ফোটবল এগারো আঘাত ফড়বল লাগিয়া বারোশো আটাইশ নম্বর হাদিস বিশাত বাংলা বারোশো নম্বর হাদিস আপনি খালি সমাজে খালি শুনলেন যে অমর আদিও চালু করছেন যে দলিলগুলো আছে দলিলগুলো গ্রহণযোগ্য নাই আর রসুদাম তাকে বিশ্বাখাতর যেটা আছে এটা জাল হাদিস তাহলে যদি আপনি বেশি পড়লে অসুবিধা কীটা বেশি পড়লে অসুবিধা হলো কি রসুল্ল যাওয়ার চেষ্টা করল আপনি বেশি পড়লে আর অর্থেকে বেশি পড়লে বেশি সব যদি মনে হয় তাহলে রসুলের বেশি পড়াটা বুঝতা সাহাবাইকে আমাকে বেশি বুঝাটা বুঝতা অমর আধিলে যদি বেশি বেশি বললে চালু তাই চালু প্রমাণিত ইবাদত না তাহলে রসুলের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তের থাকলে এখন আমলটা গ্রহণযোগ্য কারণ রসুলা যেটা রসুলা যেটা করেন এটাই আল্লাহ আল্লাহে সন্তুষ্ট করা রাস্তা হইল কি রসুল্লাহাম রসুলের অনুসরণেই আল্লাহ সন্তুষ্ট হন আল্লাহ সৌমাল আমাদের বুঝার তৌফিক দান ফরকা তারপরে আরো আরো যে বিষয়গুলো মাঝে আসে যে নফল শিয়াম সম্পর্কে নফল সিয়াম সম্পর্কে আসে আমরা জানি যে মহর্রম মাসর শিয়াম আছে শাহওয়ালর শ্যাম আমরা কইছি আরফার আরফার দিনর শিয়াম এটা আল্লাহ রসল্ল কইছেন বিগত একদিনের এক বছরের এবং সামনের এক বছর আগত এক বছরের গুণামাফ হয়ে যায় আরফার দিনের শিয়ামে তো এই গুরুত্বপূর্ণ একটা নফল সিয়াম আমরা যেন পালন করি এবং রসুলাইলাম হত্যার সমম বৃহস্পতিবার শিয়াম পালন কর্তা রসুল্লাহিসাল্লামে কোছেন মুসলিমর হাদিস যে সোমবারের সিয়াম সম্পর্কে হয়েছেন এটা এমন একদিন যেই দিন আমার জন্ম হয়েছে এবং আল্লাহ এই দিন আমার কাজাত কিতা খরচেন নাজিল করছেন এতে হব রসুল্সলিসাল্লামর মিলাদ যদি তারা পালন করে মিলাদ অর্থ লোক জন্ম রসুল্সল্লাামের জন্মদিন যদি যদি পালন করতে চায় তাহলে প্রত্যেক সোমবারে তার রোজা রাখতেই হইব সোমবারে সোমবারে তান জন্ম এটা প্রমাণিত সত্য যে শহি মুসলিমের হাদিস প্রত্যেক সোমবারে তাই রোজার রাখতা যে হয়েছেন তাই সোমবারে তান জন্ম কিন্তু বারোই রবি লাউওয়াল জন্ম হয়েছে এটা ঐতিহাসিক দিক প্রমাণিত নয় নই রবিওয়াল জন্ম হয়েছে তান সোমবার নই রবি বারোই রবি লাউওয়াল সোমবার না। তেবত এত যদি যারা শ্যাম পালন করতে তাহলে সোমবারে সোম বৃহস্পতিবারে শ্যামের কথা আছে প্রত্যেক মাসও তেরো চোদ্দো তারিখ পালন করার আছে শ্যাম নিষিদ্ধ ওই লোকি ঈদের দিন এবং আইয়ামের তাস্তিক এবং খালি জুম্মার দিনও শ্যাম পালন করা নিষেধ আগে ফিষে যদি আপনি দ্বারা করিয়া আনেন তাহলে অন্য কথা কিন্তু খালি নির্দিষ্টভাবে শুক্রবারে জুম্মাবারে অথবা নির্দিষ্টবারে শনিবারের রোজা রাখা সুসল্লা ইসলামের হাদিস দ্বারা নিষিদ্ধ তারপরে আইয়ামে তাস্টিকগিয়া মাংস গোসা শুকানের দিন এই লগিয়া জিলহজ মাসর এগারো বারো এবং তেরো তারিখ পূজা রাখা নিষিদ্ধ সম্মানিত উপস্থিতি আমরা সিয়াম সিয়ামরত অবস্থায় আসি এবং আমরা সামনে রোজা মাস আছে আমরা যেন এই মাসে যথাযোগ্য মর্যাদায় যেভাবে ইসলামে হইছে এই সামাজিকভাবে যেইভাবে যথাযোগ্য মর্যাদা নেয় ইসলামিক যথাযোগ্য মর্যাদা জানিয়া বুঝিয়া আমরা সিয়াম রমাদান মাস পালন করার চেষ্টা করি আল্লাহ সুবাহ তাল্লাহামের তৌফিক দান নেক মাস। দান সাত গা গুলা এই মাসে করতে পারেন আমরা অনেক বায়ু হল আছেন জাকাত এই মাসে তারা কিতা করেন এই যে এই মাসে বরকতময় মাস বরকতময় মাসে যেহেতু অনেক ফজিলত আছে আপনারা দান করবা দান করার ক্ষেত্রে আপনারা এই বিষয়টা খেয়াল করবা যেন আপনার দান দিয়া একজন মানুষের বিড়ি না খায় আপনার দান দিয়া যেন গ্যাঞ্জা করে গ্যাঞ্জা না খায় হেরোইন করে যেন আপনার দান না খায় আপনার দান যেন একজন বেদাতিয়া না খায় একজন বেদাতীয় মনে পায় আপনার দান দিয়ার জন্য হে আরও বেদাত্রে চর্চা করে বেদাতরে লালন করে বেদাতি হইল গিয়া ইসলামের দুশ্মন বেদাতি হইলগিয়া আল্লাহ এবং আল্লাহ রসুলোর দুঃশ্মন বেদাতি হইল গিয়ে ইসলামের সরিয়তর দুশ্মন ইসলাম সরিয় তরফে দে বেদাতি ব্যক্তি দে সচেতন থাকবা আপনার ফয়সা দিয়াজনক সহ কিন্তা না করে বোমা হামলা না করে আপনার ফয়সা দিয়াজন খুব পেট্রল পাম্প না বইয়া গাড়ি জ্বালায় আপনার ফয়সা দিয়াজনক গাড়ি হকিস্টিক দিয়া গাড়ি নিয়া গাড়ি না আপনার ফয়সা দিয়াজন এমন মাফিল না করে যেন কোরআন অপমান না করা হয় কোরআনের অপবাক্কা করা হয় এটা যেন না যে এটা যে এটা দ্বারা যেন হাদিস্রে অপেক্ষা করা হয় এতে এভাবে সচেতন থাকবা কোরআন এবং সহি সুন্নার যেন চর্চা হয় যেন লালন হয় এইখানেও আপনার দান করবা আপনার কুলাউলাবাসীর সুযোগ আছে যে মসজিদার তাহিদ এখানে প্রতিষ্ঠিত হইতো আপনার মসজিদার তাহিদও দান করতে পারেন এই এইখানেও যারা যেসব বায়ু হলো আইন তারার মাঝে যারা অসচ্ছল আছেন। তারারে আপনার ফিদিয়া আপনার ফিত্রা ফিতরা এগুলোতা করবা এবং যেসব বায়ু হলে এবং সহিদ সুন্নার মানবার লাগে আগ্রহী তার কাছে গীতা করবা এবং সব থেকে উত্তম দানু সাল্লাহাল্লামে কোচেন নিজের পরিবারের দান করা আত্মীয়স্বজন দান যে তুমি যদি দুইটা দান না যাই সাথে সাথে যেন মসজিদর কথা বা এই দেনি দাওয়াত যে দাওয়াত কোরআন এবং সুননার দাওয়াতের মাধ্যমে দিন কিত হইব দিন প্রতিফলিত হইব এবং দিন প্রতিষ্ঠিত হইব একামতে দিনের সাজ সঠিকভাবে যারা করে তারা হইল কোরআন এবং সহি সুন্না যারা মানের তারা হইল সত্যিকার অর্থে তারা হইলিয়া একামতে দিন করেন তারা দিন প্রতিষ্ঠা আন্দোলন করেন আমরা অনেক মনে করে দিন প্রতিষ্ঠা আন্দোলন মানে কতভিল বইয়া জিকির করা আমরা জিকিরোর কিছু মাফি গেছে এ পার্ট টাইম জিকির করে কিছু সময় মাফি হলে বইয়া জিকির করে আমরা কিছু সময় আসে যে দেখবা খালি রোজামাশ এলে সিয়াম এর ফলে আর নাই কিছু মানুষ এলে রোজামাশ হইলে নামাজি এর ফলে আর নামাজ নাই কদিন তারাবিধা পা এই খতম থাকে আস্তে আস্তে মানুষ কমে যায় মানুষের এর লোকে পাঠ টাইম ইবাদত মনে করে কিন্তু ইবাদত এরকে আল্লা সুহান তালা কেছেন যে ইসলাম আল্লাহ মনোনীত আিরাতি ইসলাম সারি দিয়ে অন্য কোনো দিন যারা যারা তালাস করব তাদের সেই দিন গ্রহণ করা হতো নাই অহু আফিল আখিরাতি মিন আল খা সিরিম সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব দিন মানে কিতা দিন মানে ওয়ে অফ লাইফ দিন মানিলে জীবন ব্যবস্থা জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগে আপনি কীতা করব ইসলামের চর্চা করতেই আপনার দায়ী রাখা ওই লোকি দিন আপনার জিকির করা উলি নতরিকা ওই লগি দিন আপনি দায়ী রাখলে আপনি একামতে দিন খোল্ল আপনি যদি বাথরুমও গিয়া আপনি টয়লেটও গিয়া রসুলের অনুযায়ী আপনি একামতে দিন আমরা খালি মনে করছি একামতে দিন গেলে একামতে দিন গেলে একামতে গেলে একামতে ইসলামের রাজনীতির খালি মাত যারা রাজনীতির না তারা একামতে দিন করে না কিছু মানুষের ধারণা হলা যে ইসলামের রাষ্ট্র পর্যায়ে প্রতিষ্ঠান লাগিয়ে কিছু করলাই না অথচ গৰকে করলে বাহিৰ বন্ধু বাহির করলে ঘৰ পরকে করলে আপন বন্ধু আপন করলে পর নিজের খবর নাই আবার তুমি দেখা যে রাষ্ট্রত ইসলাম কায়াম করা হয় তোমার নিজের ইসলাম হই নিজের ইসলাম খুঁ আল্লাহানা তুমি নিজে জাহান নাম থেকে বাঁচাও এবং তা আমরা সঠিকভাবে একামতে দিন বুজার এবং জীবনে একামতে দিন করাইলে ফরজ প্রত্যেক জীবনে প্রত্যেকটা মুসলমানের যখনও যে প্রেক্ষাপটে আপনার সামনে আইব তখনও সেই প্রেক্ষাপটে আপনারা দিন প্রতিষ্ঠা করতে হইব যখনও আপনার সামনে মসজিদ থেকে বারণি আইব আপনি মসজিদ থেকে দিন দিন যেভাবে কইসি ইসলামে যেভাবে কইছে ওইভাবে আপনি কৃত করবা আপনি আপনার স্ত্রী সহবাস করতে এখানেও স্ত্রী করতে আছে সেইখানেও একামতের দিন আসে যে যেন তেনভাবে করতে পারতেনা আপনার সন্তানদের প্রতি দায়িত্ব পালন করতে এখানেও একামতের দিন আসে কত বছর বয়সী আপনি আদেশ করতে পারেন আর কত বছর বয়সী আসলে তারা প্রহার করতে পারেন এটাও আপনি দেখতে হইবে আল্লাহ সুবাহ আমরা সঠিকভাবে দিন জানার বোঝার এবং সে আমল করবার তৌফিক দান আলহামসিম বারিক মহমদ মহমদ কমা বারাকাহীম্রাহিম মজিদিন সুরাতমিন اذ هديتنا وحبلنا من لدنك رحمه انك انت الحاب ربي رحمهما كما ربيااني صغيرا اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم اني اعوذ من منكرات الاخلاق والاعمال والاحوا اللهم اهدنا الصراط المستقيم ربنا ظلمنا انفسنا وان لم لنا وترحمنا لنكونن من الخاسرين ইবাদ রহমা লরবুল আদুলি আতরবাউন হিলফাউলমনকরিউলিয়ম লম তজকরুন ফসকরুন আসকর কম ولا ওকফরুন